বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদেরকে আমাদের বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য পর্বের ন্যায় আজকেও আমাদের এই চমৎকার অনুষ্ঠানে আহ্বান জানিয়েছি প্রখ্যাত আলেম এবং অত্যন্ত প্রাজ্য ব্যক্তিত্ব শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালামুক রহমতুল্লাহ আবার আমরা আজকের অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু বিষয়ে তার কাছে জানব আপনাদের উদ্দেশ্যে যেন আপনারা সেখান থেকে দিন সম্পর্কে কিছু উপভোগ করতে পারেন জানতে পারেন এবং আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন আসুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই শেখ আপনার কাছে আজকে আমরা জানতে চাইব ওশিলা প্রসঙ্গে যেটা আপনি আগের পর্বে আলোচনা করছিলেন যে মানুষ কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট করে আপনি বলবেন এটা আমরা ধন্যবাদ আপনাকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরায় আসলে মেহতারাম আমরা বলছিলাম যে মানুষ জগন্নাতম অপরাধের কি লিপ্ত হয়ে যায় এর কতগুলি বিশেষ কারণ রয়েছে তার মাঝে একটি বড় কারণ হলো মানুষের সম্পর্কে মানুষ মনে শুধু মূর্তি পূজা করলেই হলো শের একবারে খুবই সীমিত এটাই হলো শেরক আর কিছু শেরক বলতে নেই কিন্তু সে চিন্তা করে না আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তি পূজারীরা যেমন মূর্তির কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে তাদের কাছে আবেদন পেশ করছে আরেকজন কিন্তু বিষয়টি একই কোনো পার্থক্য নেই এটাও গাইরুল্লাহ সেটাও গাইরুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে এখানেও যা হলো সেটাই তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে কোনো কবরের কাছে যা হবে সেটা শের এমন করোনা এমন প্রতিমা মূর্তি বানাই দিও না যেটারত করা হবে অন্য বর্ণা অন্য বর্ণা তোমরা আমার কবরকে সেই ঈদ হিসাবে উৎসবের আর কবরের কাছে গিয়েও যদি আল্লাহর কাছে যে কাজগুলি করা হয় এগুলি করা হয় তাহলে এটাও হলো মূর্তি পূজারই সমতুল্য বিষয় বিভিন্ন গিয়ে টাকা পয়সা দেওয়া সুতরাং এই শিল্পের বিষয়টা মানুষের কাছে আজকে খুবই সীমাবদ্ধ হওয়ার কারণে সীমিত হওয়ার কারণে মানুষ আজকে শেরকে লিপ্ত হচ্ছে কিন্তু না যে শেরকে লিপ্ত হয়েছে যে ওসিলার কথা আমরা বলছিলাম যে ওসিলা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে ওসিলা অবলম্বন করো আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশে এক মানুষ তারা এটাকে নিজের একটা বড় ধরনের পুঁজি হিসাবে গ্রহণ করে নিয়েছে তারা মানুষকে অপপেক্ষা করে ভুল ধারণা দেয় যে ওসিলা হলো কোনো ব্যক্তিকে ধরতে হবে আল্লা হলে। সেই ব্যক্তি হবেন কোনো বীর সাহেব হতবেন কোনো বুজুর্গ হবেন কোনো বলি হবেন কোনো গাছ কুতব তার কাছে গিয়ে ধরনা দিতে হবে আল্লাহর কাছে যাওয়ার জন্য আসলে এই বুঝটি একেবারে কাছে আমাদের কর্মগুলি উপস্থাপন করতে পারবো না আমরা পৌঁছাতে পারবো না যার কারণে এই প্রতিমাগুলির কাছে আগে আমরা উপস্থাপন করব এরপর এগুলি আল্লাহর কাছে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বললো আর এগুলিকে আমরা মাধ্যম তৈরি করে নিয়েছি যে এরা হলো আমাদের ওসিলা এরা আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর কাছে এটাকে পৌঁছাবে এই ছিল তাদের ধারণা ঠিক একই ভাবে পীরতন্ত্রে বিশ্বাসী যারা কবর পূজায় বিশ্বাসী যারা মৃত ব্যক্তিদের এটা একটা মাধ্যম এবং আয়াতের এটাই করছে এটাই হলো আয়াতের অপব্যাখ্যা এই জন্য তারা এই আয়াতটাকে পুঁজি হিসাবে নিয়েছে বলে যে তোমরা আল্লাহর কাছে খা এবং ভ্রান্ত ব্যাখ্যা মানুষকে সেরকে লিপ্ত করার একটি বড় ধরনের ষড়যন্ত্র ও সুক্ষ ছাড়া কিছু নয় বুঝেছেন চললে মানলে সেটা কোরআন স্বপক্ষে আপনি যে বিষয়টি বলছিলেন তাহলে ওসিলা দ্বারা কি উদ্দেশ্য হলো আল্লা সুবাহ নির্দেশ অনুযায়ী তার আনুগত্য স্বীকার করা তার বুজুর্গর কাছে গিয়ে বসে থাকে জামাকে আমাকে আল্লাহর কাছে পৌঁছাও কেমন পর্যন্ত তার পক্ষে আল্লাহর কাছে পৌঁছা সম্ভব হবে কালেও নয় সে মৌমিনাই হতে পারবে না যদি সে সালাদ বর্জন করে আপনি সালাত আদাই করবেন আল্লাহ রাসুল্লাহ বলেন কোন বান্দা যখন সলাতে দাঁড়ায় সে যেন তার রবের সাথে গোপন আলাপ শুরু করে এখানে যখন সালাত সরাসরি মাধ্যম কে তখন এখানে কোনো বললাম আমরা যে অসিলা মানেই হলো ইসলামের শরীয় সম্মত যেগুলি আবাদত এছাড়া যদি কোনো ব্যক্তির কাছে অর্জনের জন্য ধর্ণা দেওয়া হয় তাহলে যত সে এটা অবলম্বন করবে তত আল্লাহর থেকে সে দূরে সরে যাবে কারণ আল্লাহ জীবিত কোন পরেজগার ব্যক্তির কাছে গিয়ে বলতে পারে কারণ আল্লাহ সুবাহ মুক্ত কোন মানুষ যদি এমন আমল করে যে আমলে আমার সাথে অন্য কাউকে অংশী বানায় ফেলে আমি তাকে এবং ওই শের পূর্ণ বর্জন করি অতএব ওসিলার অপকৌশলে আজকে মানুষকে সেরক লিপ্ত করানো হচ্ছে এই বিশ্বাসী যত বলুন সব একই এই পথের পথিক এটি সম্পূর্ণ ভন্ডামি এবং অপবেক্ষা ছাড়া এবং এর মাধ্যমে মানুষকে শেরকে লিপ্ত করা ছাড়া আর কিছুই নয় অতএব আমরা অনুরোধ জানাবো সকলকে আল্লা সব তালার কাছে ওসিলা হলো শরীয় সম্মত ওসিলা বলা যেতে পারে তিন শ্রেণীর প্রথম হলো। আল্লাহ সুবাহর সুন্দর নাম এবং গুণাবলী তোমরা এই নাম এগুলির মাধ্যমে যেমন হয়তো বলতে পারি আল্লাহর নাম হলো রাজ্জা হে আল্লাহ তোমার রজ্জা নামের মাধ্যমে আল্লাহর নাম গফ্ফার হে আল্লাহ তোমার গফ্ফার নামের মাধ্যমে চাচ্ছে আমাকে ক্ষমা করো এই নাম তোমার দ্বিতীয় জীবনের যত ইসলামী শরীয়তসম্মত সৎকর্মাদ মাঝে প্রথম হলো ইমান আল্লাহ বলছেন রব্বানা ইনফিরা ইয়াল্লা আমরা ইমান এনেছি যারা তাদের সৎকর্মের মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন যার ফলে আল্লাহ আমরা আবার আপনার কাছে আসবো সময় হলো আমাদের ছোট্ট একটা বিরতির সমন্বিত দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান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 So if Jesus Christ, peace be upon him, beg for three days, who control the world? Let me give God beg. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to God. be Dr. Jaquiret Shange Alakori every day, every day, every day, every day, every day, every day, every day, every Peace TV, Bangladesh. Allah has পাপ জল্প মানুষ তো আদম সন্তান জাহাঙ্গীর হারুন উপস্থাপনায় কিভাবে আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আমরা সরাসরি আলোচনায় চলে যাই জি ধন্যবাদ মহতারাম আমরা বলছিলাম যে শরীয় সম্মত ওসিলা তিন ধরনের হতে পারে এর মাধ্যমে এর অসিলা আমি চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন তিন ব্যক্তির হাদিস যেটি আমরা ইঙ্গিতে বলেছি যেটি বুখারী ও মুসলিমে এসেছে একটি দীর্ঘ হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ পূর্ববর্তী তিনজন ব্যক্তির তারা কি করলেন তারা একদিন পথ অতিক্রম করছিলেন পাহাড়ি অঞ্চলে হঠাৎ ঝড় বৃষ্টি নেমে আসায় তারা পাহাড়ের এক গর্তে গিয়ে আশ্রয় নিলেন আশ্রয় নিলে যেমনি তারা গর্তের ভিতরে আশ্রয় নিলেন কিন্তু উপর থেকে এক বিশাল পাথর এসে গর্তের মুখে তারা ভিতরে আবদ্ধ হয়ে থাকলেন হয়ে যারা তখন মনে করলেন যে দেখো নিজে পরামর্শ করলেন যে আমরা আমাদের জীবনে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য ভাবে যে আমল করেছি সেই আমলগুলির মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব হয়তোবা আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করবেন প্রথম ব্যক্তি বললেন যে আমি আমার বাবা মার সাথে সদ ব্যবহার করতাম তা হলো ছাগল পালা ছিল আমার পেশা এই ছাগল ভেড়া আমি পালতাম আমি প্রতিদিন একটাই কাজ করতাম যে ছাগল ভেড়া সন্ধ্যায় যখন ফিরে আসতাম সেগুলির দুধ দহন করে সর্বপ্রথম আমার বাবা মাকে আমি দুধ পান করাতাম তারপর আমার স্ত্রী বাচ্চা তাদেরকে পান করাতাম হঠাৎ একদিন ছাগল এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে দীর্ঘপথ ফিরতে অনেক রাত হয়ে গেছে আমি দুধ নিয়ে যখন বাবা মার কাছে হাজির দেখছি বাবা মা তারা দুজনে ঘুমিয়ে গেছেন আর আমার ছোট্ট বাচ্চারা খুদার জ্বালায় তারা আমার কাছে কান্নাকাটি করছে পায়ে পড়ছে তারা কিন্তু আমি মনে করলাম যে প্রতিদিন আমি আমার বাবা মাকে তাদেরকে আগে দিয়ে থাকি আজকে আমি তাদেরকে আগে না দিয়ে আমার বউ বাচ্চাকে অপেক্ষা করলাম তারপর বাবা মাকে পান করার পরে আমার অন্যদেরকে পান করালাম সে ব্যক্তি বললেন যে হে আল্লাহ আমি আমার পিতামাতার সাথে এই সদ ব্যবহার করেছি তোমার আপনাকে খুশি করার জন্যই আমার এই আমলকে কে কবুল করে এর বিনিময় এর মাধ্যমে এবং পাথরের কিছু অংশ সরিয়ে দিয়ে গর্তের মুখ ফাঁকা করলেন বাইরে এখন দেখা যাচ্ছে আল্লাহ আকাল এইভাবে বাকি দুইজন তাদের দুটি আমলের কথা সরকার বলে যে আল্লাহ নেই জীবনে শরীয় সম্মত আল্লাহকে খুশি করার জন্য যে শতামুল করা হয় এগুলির মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া জি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের অসিলা তৃতীয় প্রকারের অশিলা হলো শিলার তৃতীয় প্রকারটা হচ্ছে কোনো নেককার দিনদার ব্যক্তির কাছে আপনি আরেকজনকে জানেন তিনি সত্যিকারী মুখলিশ দিনদার পরেজগার মানুষ তাকে আপনি বললেন যে ভাই আমি বিপদগ্রস্ত সেই ব্যক্তি হতে হবে পরিষ্কার দ্বিতীয় শর্ত সেই ব্যক্তি জীবিত হতে হবে কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়ার কোনো সুযোগ নেই কোনো মৃত ব্যক্তি এমনকি স্বয়ং রাসুর সাল যদি হয়ে থাকেন তার কাছেও মৃত্যুর পরে কখনো তার ওসিলা তার কাছে গিয়ে দোয়া চাওয়ার কোনো সুযোগ নেই যেটি দ্বিতীয় হলো তাকে জীবিত হতে হবে মৃত নয় তৃতীয় শর্ত হলো সেই ব্যক্তিকে উপস্থিত হতে হবে তবে উপস্থিত বলতে এখন উন্নত প্রযুক্তির যুগ আপনি মোবাইলের মাধ্যমেও কারো কাছে আমার জন্য এই করুণ সেই করুন বলে আপনি একটা আর্জি পেশ করলেন নিজে ধ্যান করে মোরা মোরাখাবা করে পেশ করলেন এটা একটা শির সেই জন্য সে ব্যক্তিকে উপস্থিত হতে হবে তার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে আপনি কথা বলে তখন তিনি একদিন বৃষ্টির প্রার্থনার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হে আল্লাহ আমাদের মাঝে মাঝে যখন তোমার রসুল ছিলেন আমরা তার কাছে দোয়ার মাধ্যমে আপনার কাছে বৃষ্টি চাইতাম ব্যক্তিত্বের মাধ্যমে অসিলা গ্রহণ করার সুযোগ নেই কোন ব্যক্তির ব্যক্তিত্বর মাধ্যমে নয় যে অমুক ব্যক্তি আমাদের মাঝে রয়েছে সেই অচিলায় চাচ্ছি তার মাধ্যমে আপনি উঠুন এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এইভাবে বললেন সুতরাং কোনো ব্যক্তির ব্যক্তিত্বের মাধ্যমেও নয় স্বয়ং নবীর ব্যক্তিত্বের মাধ্যমেও কোনো জাহেজ নেই জি জি জি কিন্তু এই মানুষকে কবর পূজা পর্যন্ত এই ওসিলার নাম দিয়ে আজকে করেছে এটা হলো শের কে আকবর বড় শের আসকার কাকে বলে ছোট শের ছোট শের এই ছোট বলে ছেড়ে দেওয়ার বিষয় কিন্তু নয় এটাও জঘন্যতম ছোট মানেও হলে সেটা সবচেয়ে বড় কবিরাগুন কিন্তু একটু চিন্তা রয়েছে যে মানুষও আমার একটু প্রশংসা করে মানুষও আমাকে একটু এইটাই হলো মানুষ দেখানো মানুষ প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোনো কাজ করা আপাদত করা এটা হলো সের আজকার ছোট শের এ কারণে তার সেই আবাদ বাতিল হয়ে যাবে এবং এই কর্মের কারণে সে জাহান নামের শাস্তির উপযোগী হয়ে যাবে ছোট সেরকের মাঝে আরো রয়েছে আল্লাহ আল্লা সুবহানা হতালাকে বাদ দিয়ে গাইরুল্লাহর নামে কসম খাওয়া বাবা মার নামে কসম খাওয়া সন্তানের নামে কসম খাওয়া অনেকে নিজেকে মনে করে যে আমি আমার বুকে হাত দিয়ে বলতে চাই এটাও এক প্রকার সের কসম আপনি কসম করবেন একমাত্র আল্লা সুবহানা হতালার নামে আল্লাহর কোনাবলির মাধ্যমে অন্য কিছু নয় ছোট সেরকের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যেটি হল তাবিজ কবচ এই তাবিজ কবজের বিষয়টি শুধু নয় ছোট সেরক নয়ের কেউ রূপান্তরিত হয়ে যায় একজন ব্যক্তি যখন এমন কিছু হয়তো নকশা বা ইত্যাদি যেগুলি কুফরি কালাম নয় সেগুলি দিয়ে যদি তাবিজ কবজ বানায় তাহলে এটি হলো ছোট সেরক আর যদি সেই তাবিজ কবজ তাবিজের মাঝে লেখে আপনি আশ্চর্য হবেন আমি দেখেছি একজন হকানি আলেম বলে পরিচিত এমন ব্যক্তিকেও আমি দেখেছি তিনি একটি বই লিখেছেন তাবিজের কেতাব আল্লাহ যেখানে স্পষ্ট ভাবে লেখা আছে অনেক কোরআনের পরে বিভিন্ন নকশা দিয়ে রাখা এইরকম যদি তাবিজ হয়ে থাকে যেখানে শয়তান বা ইবলিসের নাম বা অন্য কোন জিব্রিল মিকাইল ইসরাফিল নাম ইত্যাদির থাকে তাহলে এটাও শেরকে আকবর হয়ে যাবে বড় শের কেটাও কারণ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় অবশ্যই হবে আফসোসের সাথে বলতে হয় যে কথাটা আপনি বলবেন বিভ্রান্তিতে যাচ্ছে কিভাবে দেখবেন যে অনেক প্রকাশনী করন মাজিদের মুদ্রণ করেছে সেখানে প্রথমে দেখবেন যে তৈরি করে এই সমস্ত আরো যত শির আছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার সাক্ষাৎকার প্রদান করার জন্য সম্মানত উপস্থিতি আমরা আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি এই অনুষ্ঠানে আবারও ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে এই আশা ব্যক্ত করে সকলকে মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সুবাহানাকাল্লি হমদিকা আশহাদা আস্তাকা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি حتى ما يسعد سلوك والبعد عن هدي بارك تختل في كبري لا هم بلا فكري والموت آتك دنيا كورتك والله أنستك أهجر ماسيك فالذنب لا ينسى والبر لا يبلى والله يدعوك ها <متصفيق> يا نصيحي خليني فالنصح صدعني أرجوك أرجوك السلام عليكم ورحمة الله امي محمد حاشب مدني ارعب كره دكتين بيش تي بي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 छः उन हादी नम्बर, नम्बर तीन हजार एक सौ छह नबीजू सलाम्थ तुम मेर पैर नीचे पीस टीवी